এই যেগুলো লিখছ ফেসবুকে সপ্তাহ সম্পর্ক তোমার জানা নেই এমন কি রায় সরকার অফিস সরকার এরা কেউই জানে না লিখে যাচ্ছে কন্টিনিউ যা তা লিখছে দেখছি বসে বসে তো তোমাকে আগে ইতিহাসটা বলি ইতিহাসটা না বললে হবে না শুনে নাও রেকর্ড করে রাখো হাজে দেবে বেদপ্রচার কেন্দ্র কোনো চিত্ত সৃষ্টি করা সংগঠন নয় এটা মাথায় সেট করে প্রথমে কারণ বেদ কেন্দ্রে কেন্দ্রের গোড়া থেকেই আমি আছি আমার বয়স ফর্টি ফোর নাম পলাশ দাস বাড়ি কল্যাণী সেটা অজানাই ঠাকুর ধরিয়ে দেওয়ার থাকে আমার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা না করে আমি মন্তব্যটা করছিলাম তুমি সেখানে যাই ওখানে আমি বিশ্বাসী না কেন হবে যুক্তি ভিত্তিক গণিত ভিত্তিক যে সংগঠন হ্যাঁ সংগঠনের কেউ বেঁচে আছে এখনো পর্যন্ত না দু হাজার সাল পর্যন্ত ছিল কে কে বেঁচে আছে চিত্রশিকদের বেঁচে আছে অঞ্জনদের বেঁচে আছে আলু হয়ে গেছে আর কেউ বেঁচে আছে আমি বলছি চলার পথ করাচাবুকে যে তেরো চোদ্দটা সংগঠনের কথা বলা হয়েছে সেই সংগঠনের অধ্যক্ষরা তুমি জানো না অনেক কিছু জানো না জানতে হবে তোমাকে অনেক কিছু না জানলে বলবো জেনে ফেলেছি তাহলে মুশকিল চিত্র শিক্ষার বেঁচে আছে অঞ্জনদের বেঁচে আছে আর কেউ বেছে নেই সব মারা গেছে যারা যারা তোমাকে সব শেখাচ্ছে বোঝাচ্ছে বা যারা বলছে তিরানব্বই সালের পরে তারা কোথায় ছিল যতগুলো হয়েছে রাজডাঙ্গার ময়দান শিলিগুড়ির সমাবেশ তিরানব্বই পরে ত্রিশে জুন মৌন মিছিল সবকিছুর কিন্তু বেদ প্রচার মৌন মিছিল প্রমাণ করলো যে আমরা এই দাবিগুলো মানছি না আমরা মানছি না সেটা মনো মিছিল সময় তুমি ছিলে সেটা বলো আগে ঠিক আছে নিরানব্বই সালে কি করা হয়েছিল তোমাকে আর জানতে হবে না সেই সময় যারা ছিল ওখানে তাদেরকে জিজ্ঞাসা করবা জানা আছে ধুয়ে মুছে সাফ করা শোনো এটা একটা কথা বলি আজকে যদি এটা আধ্যাত্মিক সংগঠন না হতো যদি এটা কোনো রাজনৈতিক সংগঠন হতো বা তথাকি ধর্মীয় গুরু সংগঠন হতো না সন্তান তলার জন্য রায়টবদ্ধ রায় আমি প্রথম থেকে সংগঠনে একই জায়গায় ঢুকে আছে একই জায়গায় জড়িয়ে আছে গোড়া থেকে তখন আমি কিছু বুঝি না সংগঠনে সংগঠনটা কি জিনিস বুঝি না জিজ্ঞাসা করবে এই সংগঠনটাকে ওরা তৈরি হয়েছিল এই ঘুরে ঘুরে তিরানব্বই সালে পরে রাতকে রাত থেকে সাত ওরা করেছিল অশিস্টরকে করেছিল জিজ্ঞাসা করবে তার উদ্দেশ্য কী ছিল লাখ টাকা কামার ধর ছিল কি জানে ঐতিহাস সম্পর্ক সংগঠনে কি জানে সেটা তুমি দাও উত্তর উত্তর অত্তরের মতো উত্তর হবে কোনো উত্তর ওইভাবে দেওয়া হবে না তুমি বাচ্চা একটা ছেলে তুমি আমার ভাইয়ের বয়সী তুমি কথাগুলো লিখছ কনস্ট্যান্ট শত্রু অমুক তমুক এগুলো তোমাকে আমি কথাটা জাস্ট জানালাম কোন এলাকা আমরা করছি বিভিন্ন জায়গায় তখন যে আইনগত পদক্ষেপ নিতে হবে তখন কোন কোন সংগঠন রয়ে নেবো আমরা আবার তাহলে ছাইলে আবার কি কোটা কি একটা সংগঠন করতে গলি কেন তোরা আইসোলেশন নিয়ে সেখানে ভাইফোন করে বিভিন্ন যোগ করছে সম্মুখ করছে অন্য সব সরকার বক্তব্য রাখছে কেন কি কারণে তাহলে তোরা তত্তিক যুক্তবিত্তি সংগঠনকে রিনোয়াল করা উচিত না কেন